তিনি আল্ গাফুর আর রাহিম সুহান আল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহ আউলিয়া তিনি আলমিন বলেন যারা ওই আল্লাহ সুবাহ তালাকে বাদ দিয়ে অন্য ব্যক্তি অন্য মালা ইকা অন্য কোন জিনিস কোন বস্তু কোন কবর অন্য কাউকে আউলিয়া হিসাবে তাদের অভিভাবক হিসাবে গ্রহণ করে আল্লাহ আলাইহিম। যাদেরকে তারা তাদের আউলিয়া মনে করে ওই জিনিস ওই বস্তু ওই ব্যক্তির হেফাজতকারী হলেন আল্লাহ সুবান মানে দুনিয়ার মানুষ যদি কোন মালাই কে ফের তাদের অভিভাবক গ্রহণ করে তো ওই ফেরস্তার হাফিজ হলেন হেফাজত অর্থাৎ ওই মাহবুদেরও মাহবুদ তাহলে আল্লাহ বুঝাতে চাচ্ছেন দুনিয়ার মানুষ ওই মাঝখানের ওই মাহবুদ না ধরে সরাসরি আল্লাহ সুবানকে মাহবুদ মেনে নিবে এটাই হলো তাহিদ আর মাঝখানের মাহবুত বানানো এটাই হলো সে আপনি তাদের জিম্মাদার নন তাদের হেফাজতকারী তাদের জিম্মাদার তাদের মালিকানা একমাত্র আল্লাহ إِلَيْكَ قُرْآنًا ওহাইনা আর এমনি আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি আরবি কোরআন করেছি আরবি সর্বপ্রথম যাদের কাছে আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছেন সেই মানুষগুলা হলো আরবি ভাষাভাষী তো সেই মানুষগুলা আরবি ভাষাভাষী তাদেরকে যদি কোরআন দেওয়া হয়তো বাংলা ভাষায় তো তো কিছু বুঝতেন না এই জন্য আল্লাহ সর্বপ্রথম যত দেশ যত সাগর যত মহাসাগর যত মহাদেশ যত মহাকাশ আছেন সকল জগতের রাসুল নবী হলেন মোহাম্মদ রাসুল এখন পৃথিবীর সব ভাষায় কোরআন নাজিল করা সম্ভব না আল্লাহ সুবাহনতলা একটা ভাষাকে বাছাই করলেন যে এই ভাষায় প্রথম দাওয়াত দেওয়া হবে এই মানুষগুলা এই দাওয়াতকে বুঝে এই মানুষ গুলো আবার সারা পৃথিবীতে আল্লাহর দিনের দাওয়াত আরবি ভাষাভাষীদের মধ্য থেকে লক্ষাধিক মানুষকে নবী সালামের সরাসরি দাওয়াতের জন্য আল্লাহা কবুল করেছেন সোহান ওই লক্ষাধিক মানুষ আবার সারা পৃথিবীর যত ভাষাভাষী মানুষ আছে তাদের কাছে আল্লাহদিনের তহিদ নাজিল করার আশেপাশের মানুষকে আপনি ভীতি প্রদর্শন করবেন উম্মুল করা বলতে মক্কা নগরী মক্কার আরেকটা মক্কার অনেকগুলো নাম আছে একটা নাম হলো মক্কা আল মোকার শরীফ না আমাদের দেশের লোকেরা বলে মক্কা শরীফ যদি এখানে একটা বড় ধরনের ভুল করে আমাদের দেশের লোকেরা মক্কাকে শরীফ বলে এটা শিয়াদের আকিদা এটা আহলসাম আল জামাতের আকিদা না মক্কা শরীফ না মক্কা হলো মোকার আকিদা হলো মক্কা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ আর শরীফের উপরে আরেকটা আছে সেটার নাম হলো কি আশরাফ আশরাফটা হল শরীফের আরো উপরে তো আশরাফ হলো কোন জায়গা এটা অনেকবার বলছি আপনারা মনে রাখেন হ্যাঁ নাজাফ আলহামদুলিল্লাহ মনে আছে অনেক ভাইয়ের নাজাফ নাজাফ হলো কি ওখানে আলির দাদি আল্লাহ খবর নাজাফে ইরাকের নাজাফ নগরী ওই নাজাপ নগরীকে তারা বলে আশ্রফ মানে মক্কামুদ্ের মূল্যের বড় মক্কামুদ্দিনের আশরাফ হইল অত্যাধিক সম্ভ্রান্ত হইল নাজাব নগরী মহাপবিত্র নগরী মানে মক্কামুদ্দিনা কে তারা বলে পবিত্র নগরী আর নাজফ হইল মহাপবিত্র নগরী এজন্য জন্য তাদের সিয়াদের আকিদে হলো হস করার আগে যেতে হবে। না গিয়ে যাওয়া যাবে না কারণ আশ্রাপ বাদ দিয়ে শরীফে যাবে আগে আগে হবে। নাজাত হবে। তারপরে থেকে তুমি মক্কা যাবে মদিনা যাবে এই জন্য সিয়ারা যতজন হস করতে আসে তারা কিন্তু আগে নাজাব নগরীতে গিয়ে পরবর্তীতে তারা হস করতে আসে তাহলে শরীফের আকিদে হলো শিয়াদের আকিদা আমাদের আকিদে শরীফ না এজন্য জন্য মক্কার পুরা এরিয়া মক্কার যতটুকু সীমানা আছে মক্কা প্রদেশ কোন এক জায়গায় দেখবেন না যে কোন লেখা আছে মক্কা শরীফ লেখা নাই কোথাও লেখা নাই যত জায়গায় আছে আমি ভালো করে ভালো করে পর্যবেক্ষণ করে করে দেখছি সব জায়গায় লেখা আছে মক্কা মকারা আল মক্কা আল মোকার মদিনার যত জায়গা আছে মদিনার পুরা মদিনা প্রদেশ যতটুকু আছে সব জায়গার মধ্যে লেখা আছে আল মদিনা আল মোনাব্বারা মদিনা হলেন মোনাব্বারা मक्का हलो मकार तो मक्कार पृथ्वी सर्वप्रथम घर तयी होता है आल्ला বা নগরীতেগরীতে তাহলে সাত নম্বর আয়াত আল্লাহ মক্কার আরেকটা নাম রেখেছেন উম্মুল কোড়া উম্মুল কোরা মানে পৃথিবীর যত জনপদ আছে সকল জনপদের মা মানে সকল জনপদের মূল बर्तमान सारा पृथ्वी मेप दिए जैमिति स्के सारृथि मध्यवर्ती स्थान এই মক্কা মকার সকল জনপদেরাম মক্কা লক্ষ্য করে বলছেন ওয়াল্লাহিখাই আর দিল্লা দিল্লা আল্লাহর কসম করে বলছি মক্কা তুমি খাই আর দিল্লা আল্লাহর পুরা জমিনের মধ্যে সবচেয়ে কল্যাণ করম্বল করা উখরি জুতো মিনহা আল্লাহর কসম করে বলছে মক্কা আমি তোমার থেকে জীবনেও কোনদিন বের হইতাম না যদি জনপদের মানুষ আমাকে বের না করত। আমি মক্কাকে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে পল্লান কর সুহান আল্লাহ তাহলে মক্কা অনেক প্রজিলতময় এবং এই মক্কা মক্কার করা আল্লাহ সুবাহ দার্জালের ফেতনা থেকে এই উম করা আল্লাহ হেফাজত করবে সুহানীতে প্রবেশ করতে পারবে না বলেন এই দুই হারামের প্রতিটি রাস্তায় প্রতিটি গলিতে গলিতে আল্লাফাক আল্লাহর ফেরস্তাদেরকে নিয়োজিত রেখেছেন সুহান মানে মানুষ তো থাকবেই মমিনেরা তো থাকবেই ফাহারাদার আল্লাহ করেছিলেন এই জনপদ অর্থাৎ সারা পৃথিবী অম্মুল করার চতুর দিকে এই জনপদের মানুষকে আপনি ভীতি প্রদর্শন করবেন এই জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছে। যে দিন আসার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই মত ময়দানের অনেকগুলা নাম আছে আল্লাপা কোরআন এবং হাদিসে অনেকগুলা নাম দিছে একটা নাম হলো